सकाल सुनी पख तो घुट्ना देख पासीना कारादी आस एक लम्बा होता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 কারণ তুমি আমরা কোনদিন ছোট ছিলাম না যখন ছোট ছিলাম সূর্যের আলো প্রায় পড়তই না মনে আছে বাব জঙ্গল কিরকম গভীর ছিল মনে আছে আমি তো ডালপালা মেলতেই পারতাম না ও সে কতদিন আগের কথা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 দেখলে আমাকে খুদে বলে মজা করছে দেখলে কি আছে ওদের তোমাকে ভালো লেগেছে পদমাস খরগোশ দেখেছো এতেও ক্ষতি নেই বলবে খেয়ালি করলো না যে আমি এখানে আছি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 সে এক গাট থেকে আরেক গাঠ অব্দি বেড়ে চলল কিন্তু হ্যাঁ ঠিক তাই খরগোশ যাও যাও চলে যাও আমি আরো লম্বা হব বিশ্বাস করো একদিন তোমার সব মনে পড়বে ঠিক তখনই মানুষেরা এলো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 দিয়ে একটা বিরাট জাহাজের আমিও পৃথিবী দেখতে চাই ওদের বাড়ির জন্য মন খারাপ বাজে কথা রকম একটা নিরস জায়গার জন্য কেন মন খারাপ করবে ওরা সমুদ্রে বেড়াচ্ছে चक चक कर सब गो चक चर पर, तार पर?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 সুপ্রভাত ভাবছি যে আজ আমাকে নিয়ে কি করবে আরো ঝকঝক করবো আরো গল্প আরো নাচ হবে কিন্তু কেউ এলো না দরজা বন্ধই বন্ধ কিছুক্ষণ কেটে গেল এখন বেশ রোদ উঠেছে কিন্তু তবু কেউ এলো না না, ওরা আমাকে ভুলে যেতে পারে না আমি সবচেয়ে সুন্দর গাছ আমি তো বিশেষ তো আসছে আমি জানতাম কিন্তু এবার কি হবে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কি ব্যাস হয়ে গেল আমি কি করেছি যে আমাকে এখানে রেখে গেল তাড়াও এ হতে পারে না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 আমার রাগ নেই ও যদি আগের মতো আমার উপর দিয়ে আবার লাফিয়ে যেত ও নিশ্চয় ওখানে খুব খুশি ছিলেন তো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 चले गलते করে আমাকে নিয়ে আমার ভবিষ্যৎ ছিল না কেন ওরা আমাকে সিঁড়ি দিয়ে এরকম ভাবে কেন নিয়ে যাচ্ছে সূর্য হাওয়া আমার আর কিছু না সারা জীবনে আমি এত খুশি আর কখনো সত্যি নিজের যা আছে তার প্রশংসা করা কত সহজ যাও শেষ কাজটা নিয়ে গাছটা নিজের জীবন নিয়ে এখন খুশি তাই আগুনে পুড়তেও সে রাজি ঠিক তখনই না এটা তোমার গাছ পানে কি গো ঠাকুরদা এই চিহ্নটা দেখছ আমি তোমার মতো যখন ছিলাম তখন এই গাছটা জঙ্গলে পুঁতে ছিলাম গাছ তো একে একে শেষ হয়ে যাচ্ছিল তাই ভয় পেয়ে গেলাম তুমি জানো গাছ না থাকলে আমরা তাজা হাওয়া পাবো না তাছাড়া যদি জঙ্গল কেটে ফেলো বৃষ্টিও তো হবে না বৃষ্টি হবে না তাহলে আমরা কি করব? আমি তখন যা করেছিলাম এখনো তাই করব। চলো জঙ্গলে গিয়ে আরো গাছ লাগাই আমাদের কাছে যা আছে তার প্রশংসা করতে হবে নইলে হাওয়া আর বৃষ্টি এ তো সত্যি খুব ভালো কথা তাহলে এখন আমি গাছটার কি করব আমি জানি কি করতে হবে আর এও জানি যে ও ঠিক কি চায় আর সে জানতো